আবু হুরাইরা সূত্রে নবী সাল্লাহাম হতে বর্ণিত তিনি বলেন তোমরা যখন ইকামত শুনতে পাবে তখন সালাতের দিকে চলে আসবে তোমাদের উচিত স্থিরতা ও গাম্ভীর্য অবলম্বন করা তারা করবে না ইমামের সাথে যতটুকু পাও তা আদায় করবে আর যা ছুটে যায় তা পূর্ণ করবে